আসসালামুক রহমাত বিসমি রহিহীম আলহামদুলিলাম ওসলাতাম সঈদুলমরসলীন মোহাম ওসহব হজমাইমিয়ানবাদউজান খুব সুরাতম্বর ছয়চল্লিশ থেকে মহান আল্লাহ এতে তাবুক যুদ্ধে যে মোনাফেকরা অংশগ্রহণ করেনি এবং বিভিন্ন বাহানা করে মিথ্যা কথা বলে নবী করিমস্লাম থেকে অনুমতি নিয়ে থেকে গিয়েছিল তাদের সম্পর্কে আল্লাহাক ইরশাদ করেছেন ওয়াল্লা খুরুজাল্লা আদুল তাদের যদি এই যুদ্ধে বেরিয়ে যাওয়ার ইচ্ছা থাকত তাহলে তার জন্য অবশ্যই তারা যথাযথ প্রস্তুতি নিত ওয়ালা কিন তবে আল্লাহ পাক রব্বুর আলমিন তাদের এর জন্য যাওয়াকে অপছন্দ করেছিলেন কাসাব্বা সুতরাং তাদেরকে পশ্চাতে ফেলে রেখে দিয়েছিলেন তারা পেছনে থেকে গেছিল যেতে ইচ্ছুক হয়নি ওকিলক উদুম আল কায়দিন এবং তাদেরকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে এটি আল্লাহ পাকে সৃষ্টিগত আদেশ যে তোমরা যারা বসে থাকে বাড়িতে অসুস্থ ব্যক্তি অথবা যেসব ব্যক্তির ওজোর রয়েছে চলতে ফিরতে পারে না তাদের সাথে তোমরা বাড়িতেই বসে থাকো আল্লাহ পাক তারপর এরশাদ করছেন আলিমিন আল্লাহ পাক ইরশাদ করছেন যে তারা যদি তোমাদের সাথে বেরো হইত মা জাদা তাহলে বিশৃঙ্খলা ছাড়া আর তোমাদের কিছুই দিত না এই বিশৃঙ্খলাই সৃষ্টি করতে একমাত্র ওয়ালাউ দাউ খেলাল এবং তোমাদের মাঝে তারা ছুটাছুটি করত। یبغون তোমাদের মধ্যে تمہارے فیتنا فساد অর্থাৎ افیقم سمام تمہارے জন্য কিছু تر ارتھات اللہ ستو گفر کچھ شروع کری ریسے جارا سنے تھے اور شنے سے پوچھے تھے اللہ علیمز عالمین ضالم در سمپرکے اللہ پاک سمک جانپ ابتقاء الفتنا تمین قبول اقلب লাকাল امور আল্লাহা বলছেন যে এর পূর্বেও তারা ফিতনার তলাশে থাকতো ফিতনার সুযোগ সুবিধে থাকতো কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে লাকাল ওকাল্লাবুল এবং তোমার জন্য অনেক কাজকে তারা নষ্ট করেছে অনেক ক্ষেত্রেই তোমার যে উদ্দেশ্য ছিল সেই ক্ষেত্রে ক্ষতি চেষ্টা করেছে হাত তাজা আল হক কি সত্য আগমন করেছে ওজাহার আমর আল্লাহর আদেশ আর জয়ী হয়েছে এবং প্রকাশিত হয়েছে অহংকার হন যেটা তারা অপছন্দ করে অমিন হোমাইয়া কল ই জানলি ও আলাহ তাফতেননি আলাহ ফিল ফিতনাতে সাকাতু ওয়াইন জাহান্ন বিল কা ফেরিন আর এই মুনাফিকদের মধ্যে কিছু আরও আছে যারা বলে এসে যে হেন আমাকে অনুমতি দিয়ে দেন ও আলাহ তফতেননি আমাকে পরীক্ষায় ফেলিয়েন না আমাকে ঝামেলায় ফেলিয়েন না আলা ফিল ফিতনাতে সাকাতু শুনে রাখো যে আসলে এরা তো পরীক্ষায় পড়েই গেছে পরীক্ষায় নিমজ্জিত হয়েছে আর এই পরীক্ষায় তারা ফেল করেছে ওয়াই জাহান্নামালা মোহিতা তুমিল কাফেরিন জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছে ইন তুসিফ কা হাসান তোমাকে যদি কল্যাণ স্পর্শ করে তাহলে তাদেরকে খুব মন্দ লাগে বড়ই কষ্ট হয় তাদের মনে ওইন তুসিফ কা আর যদি তোমার ওপর বিপদ এসে পড়ে কুল তখন তারা বলে কাদা আদানা আমরা নামিন কাবুলু আমরা আমাদের ব্যাপারে আগে থেকেই সতর্ক হয়ে গেছিলাম ওয়া তা আল্লাহন আর খুশি হয়ে তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ যখন ক্ষতি দেখে যে ইসলামের ক্ষতি হয়েছে মুসলমানদের ক্ষতি হয়েছে অথবা নবী করিম সাল্লাহসাল্লামের ক্ষতি হয়েছে তখন তারা খুব খুশি হয় এবং বলে যে আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম সেই জন্য আমরা এতে অংশ নিিনি আল্লাহ পাকের সাদ করছেন কুলহেনা ই কাত্লা উল্লানা ওয়াইল আল্লাহি আলিয়ত কালিল মমিনুন আল্লাহ পাক বলছেন হে নবী তুমি বলে দাও যে আমাদের কে কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারে না কোনো বিপদ আপদ আমাদের উপর আসতে পারেন না তবে আল্লাহ পাক যা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন হোয়া মৌলানা তিনি আমাদের অভিভাবক মালিক ওয়ায়ল আল্লাহফ আলিয়া তাক কালিল মমিনুন মমিনদেরকে একমাত্র তার ওপরে আস্থা ভরসা রাখা উচিত আল্লাহ পাক তারপরে এরশাদ করেছেন কুল হাল তারাব্বাসুনা বেনা ইল্লা এহেদ আল হোসনাইন ওয়া নাহ দাও সে দুটো কল্যাণের একটি আর দুটোই হচ্ছে কল্যাণ দুটোতে মঙ্গল আছে ইল্লা ইহেদাল হোসনাই আইন দুই কল্যাণের এক কল্যাণ অবশ্যই মমিন মুসলিমদেরকে হাসিল হবে নাহানু আতার আব্বাস আর আমরাও তোমাদের ক্ষেত্রে প্রতীক্ষায় রয়েছি যে আল্লাহ পাক তোমাদের সাথে কি করেন আইয়সি বা কুমল্লা আজাবি আবে আই দিন আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদের ওপর কে প্রেরণ করবেন আজাব তোমাদের ওপর আপত্তিত করবেন আবে আই অথবা আমাদের মাধ্যমে আমাদের হাত দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়াবেন আল্লাহ পাক পক্ষান্তরে মমিন মুসলিমদের ক্ষেত্রে দুই কল্যাণ এক কল্যাণ অবশ্যই হাসিল হবে যদি আল্লাহর রাস্তায় গিয়ে যদি মারা যান তাহলে শাহাদাতের মর্যাদা পাবেন আর যদি ফিরে আসেন তাহলে গানীমা ধন সম্পদ নিয়ে দুনিয়ার নিয়ামত নিয়ে ফিরে আসবেন এবং আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে মহা পুরস্কার পাবেন এই দুই কল্যাণের এক কল্যাণ অবশ্যই আমরা হাসিল করব। আল্লাহ পাক বলছেন যে ফাতার আব্বাসু সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো ইন্না মা কুমতারাব্বাসুন আমরাও তোমাদের সাথে প্রতীক্ষায় রয়েছি ওল আন ফেকু তাও আনকার হে নবী বলে দাও এ তোমরা স্বেচ্ছাই খরচ করো অথবা অনিচ্ছাই খরচ করো তোমাদের খরচ করতে আল্লাহর আস্থায় ইচ্ছা হোক অথবা অসন্তুষ্টি প্রকাশ করো লাই তাকালিন তোমাদের পক্ষ থেকে কিছুই গ্রহণ করা হবে না আল্লাহ পাক কবুল করবেন না কারণ তোমাদের অন্তরে ইমান নেই পরকালে বিশ্বাস নেই ইনকুমক ফাসুকিন নিঃসন্দেহে তোমরা পাপিষ্ট জাতি আল্লাহ পাক বলছেন ওমা মানা তুকাল নাহম ইম কফারু ওব রসুলি ওলা ওহম কুসালা ওলায়ুন ফেকুন ইল্লা ওহমকার আল্লাহা বলছেন যে তাদের যে সব খরচ খরচা করে থাকে ব্যয় করে থাকে সেগুলি এই জন্যই কবুল হয় না সব কবুল হতে বাধা এই জন্য যে আন্নাহম কাফারুবুল্লাহে অবিরাসুলি আল্লাহর সাথে কুফরি করেছে আল্লাপাকে অস্বীকার করেছে রাসুল্লা সাল্লামকে অস্বীকার করেছে ওয়ালায়াত ইল্লা ওহম কোসাল আর যদি নামাজে আসেও এই মুনাফিকরা তাহলে বড়ই অলসতার সাথে শৈথিল্যভাবে আসে ওলায়ুন ফেকুন ইল্লাহমকার হন আর যে খরচও করে সেটাও বড় ঘৃণা ভরে খরচ করে মন থেকে খরচ করে না এই আল্লাহ আল্লাপাক তাদের এই দান কবুল করেন না ফালাহুজিবা আমাউলা দহম হে নবী সুতরাং তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি যাতে করে তোমাকে ধাঁধিয়ে না ফেলে তুমি ধাঁধায়ে পড়বে না তাদের ধন সম্পদ দেখে আর তাদের জোন দেখে এই এইরকমই যারা অসত নেতৃত্ব অসত লোক তাদের ধন সম্পদ দেখে যারা ধনঢ় ব্যক্তি কিন্তু আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করেছে আল্লাহর সাথে কুফুরি করেছে তাদেরকে দেখে ধোকা খাওয়ার কিছু নেই ইন্নামা ইউরিদুল্লাহলি আজ জাহম বিহাফিল হায়াতির দুনিয়া আল্লাহ পাক চান যে এই ধনসম্পদ এবং জোন দিয়ে তাদেরকে পৃথিবীতে শাস্তি দেবেন পতাজ হা কানফুসোহম কাফেরন এবং কুফুরীর অবস্থায় তাদের আত্মাগুলিকে হরণ করা হবে আল্লাহ পাকরা তাদেরকে ধ্বংস করবেন কুফুরীর অবস্থায় ও ইহলিফান্লা ইনাহ মিনকুম অমাহম মিনকুম আলা কিন কমইয়াফরাকুন আল্লাহা বলছেন যে তারা আল্লাহ শপথ করে বলে যে তারা তোমাদের মধ্যেকার আমরাও তো মুসলিম আমরাও তো মমিন আমরাও তো আল্লাহ পরকালের উসলে বিশ্বাস করি অমাহম মিনকুম আসলে এরা তোমাদের অন্তর্ভুক্ত নয় আল্লাহা আকরব্বর তাদের মুখোশ খুলে দিয়েছেন ওলা কিন্ন হম কমইয়াফরাকুন তবে এই জাতি হচ্ছে বড় ভীত সন্ত্রাস্ত জাতি সেই জন্য জানের ভয়ে আর নিজের পার্থিব পার্থিবস্বার্থের জন্য এসব কথা বলে থাকে লাউ ইয়াজ মালজা আনারাতীন ও মুদা খাল্লাউ আল্লাউ এলিহি ওহম ইয়াজমা হন আল্লাহা বলছেন তারা যদি কোনো আশ্রয়ের জায়গা পেত আও মগারাতীন অথবা গিরিগুহা পেত সেখানে ঢুকে পড়তো আউ মুখালন অথবা কোনো প্রবেশের জায়গা পেত লাউ আল্লাহ সেখানে তারা ছুটে চলতো ওহম ইজমা হন ক্ষিপ্র গতিতে আল্লাপা আকরাবুল আলম তাদের সম্পর্কে আরো বলছেন অমিন হুমা ইমাতু নিমসাল্লা যখন জাকাতের ধন সম্পদ বন্টন করতেন তখন তাদের কিছু লোকেরা নবী করিমসাল্লাপর দোষ আরোপ করত। যে ও নিজের বংশধরকে দেয় নিজের লোকজনকে দেয় অন্যদেরকে দেয় স্বজন প্রীতি করে আল্লাপা বলছেন অমিন হুম এই মুনাফেকদের মধ্যে কিছু লোকের আছে ইয়াল মেজুকাফিস এই সাদকাগুলি বন্টনের ব্যাপারে তোমার পুরো দোষারোপ পরে হে নবী মোহাম্মদ সাল্লিম ফাইন ও তুমিন তাদেরকে যদি দেওয়া হয় রাজু তাহলে খুব খুশি তাতে সন্তুষ্ট হয়ে যায় কয়হা আর যদি এই সাদকা থেকে তাদেরকে কিছু অংশ না দেওয়া হয় এজাহম তাহলে তাতে খুব দহে পড়ে আল্লাহ বলছেন আর তারা যদি আল্লাহ পাক যা দিয়েছেন তার রাসুলসাহাম যা তাদেরকে দিয়ে থাকেন তাতে সন্তুষ্ট হয়ে যেত সন্তুষ্ট চিত্তে তা মেনে নিত ওয়াকাউলো এবং বলতো হাসমন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট রেজিকের মালিক আল্লাহ সাইউদ্দিন আল্লাহ মিন ফজল আল্লাহ তার অনুগ্রহে আমাদেরকে শীঘ্রই দান করবেন ওরাসুলো এবং তার রাসুল্লা সাল্লাম আমাদেরকে আশা করি দেবেন ইন্না এল আলাল্লাহের আমরা আল্লাহর দিকেই আমরা থাকি অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসছি একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা এর আলম जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच आज रत साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेषे निकटे मनोद कुरानी कर जनेमान खेलान जमीन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 जी कार्य হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু পাক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कैम छह सलम कथा क्ज हादिसर इतिबृत्ति विश्वमयर क्रम विकास परवर्ती अनुष्ठान पिस আল্লাহ ফাকরুল আলমিন সরায়ে তোবার আয়ত নম্বর ষাটে ইরশাদ করছেন জাকাতের ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে যে আল্লাহ স্বয়ং নিজেই ভাগ করে দিয়েছেন ইন্নামা সদাকাতিন আলিহা ও ফেকুলুব রিকা গারেমিন ফরিদমিন আল্লাহ আল্লাহ আলী মুহাক আল্লাহ ফাকরবুল আলমিন ইরশাদ করছেন যে নিশ্চয় সাদাকাত অর্থাৎ জাকাতের ধন সম্পদ লিলফকারা দরিদ্র ফকিরদের জন্য পলমা সাকির এবং মিসকিনদের জন্য আল্লাহ পাক এখানে ফকির এবং মিসকিন দুই শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন বোঝা যাচ্ছে যে ফকির এবং মিসকিনে পার্থক্য করেছে। সুতরাং যারা হাসাবিদ যারা তাফসিরকার তারা এভাবে ব্যাখ্যা করেছেন যে ফকির অত্যন্ত দরিদ্র মানুষকে বলা হয় যার কাছে একবারের খাবার আছে অথবা নেই মুঠি আর মিসকিন ওই সব লোকদেরকে বলা হয় যাদের কাছে একবার দুইবারের তো আছে কিন্তু হয়তো তিনবারের প্রয়োজন দিনের যে পুরো খরচ রয়েছে সেই পুরো খরচের ব্যবস্থা নেই তার তার ছেলে মেয়েদের অথবা মাসে কিছু টাকা বেতন আসে কিন্তু তা দিয়ে হয়তো মাসের পনেরো দিন বিশ দিন যায় আর দু চার দশ দিনের অভাব হয়ে যায় এদেরকে মিসকিন অভাবই বলা হয়েছে আল্লাহ ফাকর্ব বলছেন সাদাকা এই উভয় শ্রেণীর অভাবীদেরকে দেওয়া হবে আল্লাহাম আলীহা এবং যারা তৎসংশ্লিষ্ট কর্মচারী এই জাকাত সাদার সাথে সংশ্লিষ্ট কর্মচারী যারা তাদেরকে এই জাকাত থেকে একটা অংশ দেওয়া হবে কারণ ওরা নিজেকে এতেই নিয়োজিত করেছে এবং তারা সংসারের কাজ করতে পারছে না অথবা নিজের যে সব কাজ করে রুজি রোজগার করতে পারবে ব্যবসা বাণিজ্য করে সে সব করতে পারছে না সেজন্য তাদেরকে এর পারিশ্রমিক হিসাবেই কিছু দেওয়া যাবেই যারা দূর দূরান্তে গিয়ে ছাগলের উঁটের গুরুর জাকাত গ্রহণ করে নিয়ে আসে গ্রামে গ্রামে গিয়ে জাকাত ওষুধ গ্রহণ করে নিয়ে আসে তারা এখানে মেহনত পরিশ্রম করেছে সুতরাং তাদেরকে দেওয়া যাবে আল্লাহাতে কলু বহু এবং যাদের অন্তর জয় করা হচ্ছে উদ্দেশ্য অর্থাৎ ওই সব নতুন মুসলিম যারা মুসলমান হয়েছে এবং তারা আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ধন সম্পদ থেকে তাদের পূর্বপুরুষদের বিচ্ছিন্ন হয়েছে এবং বঞ্চিত হয়েছে তাদের মনকে জয় করার জন্য ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এবং ইসলামের ওপর তাদেরকে আরও অটল করার জন্য দেওয়া যাবে এই রকমই ওই সব লোকেরা যাদের সম্পর্কে অনেকটাই আশা করা যাচ্ছে যে সব লোক এখনও ইসলাম গ্রহণ করেনি তবে তাদেরকে কিছু যদি সাহায্য সহযোগিতা করা হয় তাহলে তারা সত্য দিনের দিকে চলে আসবে তাদের অভাব যদি দূর করে দেওয়া হয় তাহলে সত্য দিনের দিকে চলে আসবে তাহলে তাদেরকেও দেওয়া যাবে ওফির রেখাব এবং দাসমুক্ত করার ক্ষেত্রে এই সাদখা বা জাকাত দেওয়া যাবে ওয়ালগাঁরে মেন এবং ঋণগ্রস্তদেরকে দেওয়া যাবে যাদের ওপর ঋণের বোঝা চেপে আছে অফি সাবির এই ঋণের বোঝা হয়তো নিজের ওপরেই ঋণ চেপে আছে অথবা কোনো ব্যক্তি ঋণই ছিল আর সেই ব্যক্তিকে লোকেরা ধরে মারধর করছিল জল অত্যাচার করছিল তার ঋণের বোঝা নিজের দায়িত্বে নিয়ে নিয়ে জামানত নিয়েছে যে আমি এই বোঝা সরিয়ে দেব তার থেকে এই রকমের যদি কেউ দায়িত্ব নিয়ে থাকে সেও তাতে সামিল আল্লাহ ফাকর অফিস সাবির ইল্লাহ এবং আল্লাহর রাস্তায় এই জাকাতের ধন সম্পদ খরচ করা যাবে আল্লাহর রাস্তা হচ্ছে সবচাইতে বড় আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ জানবী কেরমি সাল্লাহ ইসলাম সাহাবাই কেরাম রাসাল্লাফল্লাহ করেছেন এবং ছাড়াও দিনের দাওয়াতের কাজ এলমের দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় সংগ্রাম করা এলমের প্রচার করা কোরআনে কেরিম দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় সংগ্রাম করা আল্লাহ ফাক সফুর খান বলেছেন ফলাতুতে ইলকা ফেরিনেদুম বেহি জেহাদান কবিরা এখানে আল্লাহ ফাকরবুল আলমিন বড় সংগ্রাম করতে বলেছেন এই কোরআনে করিমের চর্চা করে কোরআনে করিমের প্রচার প্রসার ঘটিয়ে তাহলে দাওয়া এর আল্লাহ আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতের ক্ষেত্রেও জাকাতের পয়সা ব্যয় করা যাবে এই রকমই যারা দিনী শিক্ষার জন্য বেরিয়েছে এবং তারা নিজের খরচ নিজেরা বহন করতে পারছে না তাদেরকে সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে নবী করিমালামের একটি হাদিস রয়েছে সোনান তিন মিজমান খারাজ ইলমে যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হইল আল্লাহ পাকের সম্পর্কে আল্লাহর দিন আল্লাহ রাসুল স্লাম সম্পর্কে বিশেষ করে তাহলে তারা আল্লাহর রাস্তায় রয়েছে সুতরাং তাদেরকে দেওয়া যাবে এই থেকে অবনী সভিল এবং মুসাফির পথিককে দেওয়া যাবে ফারিদা তাম্মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসব নির্ধারিত আল্লাহ পাক সব জানেন এবং তিনি পাক এই আট শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে দেশের জাকাতকে কিন্তু তার মানে এই নয় যে সমান সমানভাবে দু আনা দুয়ানা করে ১৬ আনাকে ভাগ করবে যেমন এক শ্রেণীর ওইসব লোকেরা যারা জাকাত ওষুধ অথবা ফিত্রা বা চামড়ার পয়সা আমাদের দেশে বিতরণ করে গ্রামে বসে তারা মনে করে যে দুয়ানা ভাগ আমি পেয়ে গেছি অথবা যারা চাঁদা আদায়কারী কালেকশন করে বেড়ায় তারা মনে করে যে এতে আমাদের দু আনা ভাগ আছেন না যাতে করে তার সংসার চলে যায় মোটামুটি তার যেটা আই ইনকাম করার মতো যোগ্যতা রয়েছে ততটা তার যদি দিয়ে দেওয়া হয় তাহলে তার ভাতার জন্য যথেষ্ট আল্লাহ পাক বলছেন তারপরে আল্লাহম আজাবুল আলীম এই মুনাফেকদের মধ্যে আল্লাহ পাক বলছেন যে কিছু লোকরা রয়েছে যারা নবী করিম সাল্লি নানা রকম কথা বলে কষ্ট দিয়ে থাকে ওয়া কুলুন এবং এই মোনাফিকরা বলে থাকে যে ওয়া ওজন তিনি কান কথা শুনেন আল্লাহবাব বলছেন যে কুল হে নবী বলে দা ওজন ও খৈরুল্লা তিনি তোমাদের জন্য ভালো কথাই শুনেন খারাপ কথা শুনেন না ইউমেন্লা আল্লাহর প্রতি তিনি বিশ্বাস রাখেন ওয়া ইউ মেনুল মেনিন এবং মমিন ভালো মানুষদেরকে তিনি বিশ্বাস করেন ওয়ারাহমাতুলিল্লা আমার যারা ইমান নিয়ে এসেছে তোমাদের মধ্য থেকে সত্যিকার অর্থে মোনাফিকই করেনি কপোটা তো অন্তর্ুকিয়ে রাখেনি তাদের জন্য তিনি রহমত স্বরূপ এসেছেন ওয়াল্লিন রাসুল আল্লাহ আর শুনে রাখো যে যারা আল্লাহ পাকে রাসুল সাল্লাহ সাল্লামকে কষ্ট দিবে যে কোনোভাবে শারীরিকভাবে হোক আর মানসিকভাবে হোক আল্লাহম আজাবন আলীম তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে রাসুলাল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে রাসুলাল্লাহ আসলামকে কটুক্তি করা ব্যঙ্গচিত্র করা এইরকম রাসুলুল্লাহ সালামের মানহানি কোনো কাজ অথবা আচরণ করা এগুলি হচ্ছে রাসুলুল্লা সাল্লামের মানহানি করা এবং তাকে কষ্ট দেওয়া আল্লাহাক বলছেন তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে ভয়াবহ শাস্তি রয়েছে ফনা আব্লাহিল্লা কুমন এ মোনাফিকরা আল্লাহর কসম খায় তোমাদের সামনে লিউরুকুম তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য মানুষকে সন্তুষ্ট করতে চাই আল্লাহ রসুল ও আহাকুয়াই রুজু ইন কানুম মমিন তারা যদি মোমিন হইতো সত্যিকার অর্থে তাহলে আল্লাহ এবং তার রাসুলকে রাজি করাই বেশি হক রাখে আলম আলম তারা কি জানে না আন্না হুমাই হাদসুল যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে পান্লাল জাহান্নাম তার জন্য বা তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন খালেদানফিহা সেখানে চিরকাল থাকবে জালিক খিজুল আজিম এটি হচ্ছে বড়ই লাঞ্ছনা আল্লাহ পাক বলছেন ইয়াহ মোনাফিক আল্লাহ পাক বলছেন মোনাফিকরা ভয় করে যে তাদের সম্পর্কে এমন সুরা নাজিল হয়ে যাবে যেই সুরা দিয়ে জানিয়ে দেওয়া হবে নবী করিমাল্লামকে তোনাবহুম মাফি কলুম তাদের অন্তরে যে কুফুরি সিরক পাপ লুকাই আছে ব্যাধি হয়ে রয়েছে সংশয়ের ব্যাধি আর কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে এগুলি জানিয়ে দেওয়া হবে কল ইস্তাহাজ হে নী তাদেরকে বলে দাও যে তোমরা যত ঠাট্টা বিদ্রুপ করতে হবে উপহাস করতে হবে করো ইন আল্লাহ মুখরজুম্মা তাহারুন যা কিছু তোমরা ভয় করছো যে তোমাদের মুখোশ খুলে দেওয়া হবে আল্লাহাক সব কিছুই তোমাদের খুলে দেবেন এবং প্রকাশ করে দেবেন আল্লাহাক বলছেন ওালা ইনসা আলম্না ইনামা কনজ ওয়ান আব আয়াত আল্লাহ পাক বলছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করু যে তোমরা এরকম কথা কেন তখন বলেছি তারা বলবে আমরা তো হাস্য রহস্য খেলতাম আসা করছিলাম একটু হাসি ঠাট্টার চলে বলেছিলাম কুল হেনি বলে দাও আবিল্লাহ আয়াত হে আল্লাহ পাক সম্পর্কে এবং তার আয়াত সম্পর্কে তার রসুল সম্পর্কে কুন্তুম তাস্তাহা যেউন তোমরা হাসি রহস্য করছিলে তোমরা কোন রকমের ওজোর পেশ করিও না তোমাদের এসব ওজোর চলবে না কাদকাফার তুম বাদা ইমানে তোমাদের ইমানের পরে তোমরা কাফের হয়ে গেছো কুফরি করেছো এই রকমই ক্যামত পর্যন্ত যে সব লোকেরা ইসলামকে নিয়ে আল্লাহ পাককে নিয়ে অথবা রসুল্লা সাহাশালামকে নিয়ে দিনদার লোকদের ধার্মিক লোকদেরকে নিয়ে যারা ঠাট্টা মজাক করবে হাসি রহস্য করবে যদি কেউ টাকনার উপর কাপড় পরে তাকে নিয়ে ঠাট্টা মজাক করবে কেউ যদি আর রাখে তাহলে তা দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা মজাক করবে কেউ যদি নিজের বাড়িতে নিজের পরিবারে হেজাব রাখে কোনো মহিলা যদি পর্দানাসীন হয় আর হেজাব পর্দা করে তাহলে তাদেরকে বলবে যে এরা ক্ষীরি এরা তো অসভ্য এই ধরনের কথাবার্তা বলবে এইরকমই দিনের বিধিবিধান সম্পর্কে যদি কেউ বলে যে ব্যবচারের শাস্তি আজকাল হচ্ছে ইসলামী শাস্তি হচ্ছে বড় বর্বরতা এইরকম কথা যদি ইসলাম সম্পর্কে বলে বা আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর রসুর সম্পর্কে আল্লাহ সম্পর্কে বলে তাহলে কাফের হয়ে যাবে এগুলি হচ্ছে কুফরি আল্লাহ বলছেন যে আমি তোমাদের একদলকে যদি মাফ করে দিই তো আর একদলকে অবশ্যই শাস্তি দেব বেআান্ন কানু মুজরিমিন কারণ এরা ছিল বড়ই অপরাধী সকলে একরকমের অপরাধী নয় আলমোনাফে কোন আলমোনাফেকাত আল্লাহাক বলছেন মোনাফেক পুরুষ হোক আর মোনাফেক নারী হোক সব একরকমেরা একই খোরের মাথা মোড়া ইয়া মরুন আল মুনকার এদের খারাপ চরিত্র হচ্ছে অন্যায় কাজের উপদেশ দেই অন্যায় কাজ করতে বলে ওয়ান হাওনা আনিল মারুফ ভালো কাজে এরা বাধা প্রদান করে ওয়াক বেজুনা আইদ এবং হাতগুলিকে গুটিয়ে নেই দান খাইরাত করতে চায় না ভালো কাজে অংশ নিতে চায় না নাস তার আল্লাহকে ভুলে গেছে আল্লাহ আল্লাপ তাদেরকে উপেক্ষা করেছেন ইন্নাল মুনাফিক ইনহমুল ফা কোন নিশ্চয় মুনাফিকরাই হচ্ছে পাপা চার ال ب اللله المناافين وال المناافقة والكف الننا على جه النآية। الله পাক ওয়াদা করেন মনাফিক পুরুষ, মনাফিক নারীর সাথী এবং কাافের শিকার কারীদের সাথী তাদের জন্য রয়েছে জাহানামের আগুন সেখানে চির কাল থাকবে আর সেই জাহানাী আুন তাদের স্থ দেওয়া জন্য যথিষ্টু والله তাদের পর اللهে ভি স্ত হয়েছে وال আذااب مুقيم এবং তাদের জন্য স্থায়ী আব স্থী রয়েছি। كل الذي না তোমাদের পূবেের জাীর মতোু। কানু আশাদ্দ মিনকুম কৌয়া তোমাদের চাইতে বড়ো শক্তিশালী ওই জাতি ছিল ও আকসার আমলান ওয়াউলাদা তাদের ধনজন্য অনেক বেশি ছিল ফাস্তম তা কহিম তাদের অংশ খুব ভালো করে তারা ভোগ করেছে ফাস্তম তা খালাক তোমাদের অংশ যা পৃথিবীতে রয়েছে ভোগ বিলাসে। তা তোমরা ভোগ করতে থাকো কামাস্তম তা আল্লা না মিন কাবলি তোমাদের পূর্বের জাতিরা যেমন ভোগ বিলাস করেছিল বিখালাক তাদের অংশ নিয়ে ও খুজতুম্লা খাজু এবং तुम्हारा ओ रकमे खेलतमशा करो जेमन तरा उ ओलएक हबेत आम आल हम फिद्दनिया वाल आखिर इहोकाल परकाले तर क्जकर्मगुली जदि किसू भलो क्ज करा निष्फल हो गए कारण तौद जदिना थे आल्ला एकत्र ना थे आल्लाह परकाले विश्वास ना रसुरश् ना थे तो भलो अमल परकाले क्या आसबे ना आल्ला पकन ओ उलैक अहमुल खासर एर हों क्षतिग्रस्त আল্লাহাক রব্বুলনান আমাদেরকে নেকামলের তৌফিক দান করেন আল্লাহাক আমাদের মোনাফেক চরিত্র থেকে বাঁচানোর যেন তৌফিক দান করেন আল্লাহাক ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে মুনাফিকদের অনিষ্ঠ থেকে আল্লাহাক আমাদেরকে বাঁচান এবং মোনাফেকি চরিত্র থেকে আলাপাক উম্মতে মুসলমাকে বাঁচান সুবাহান রব্বিকারব্বিলাম সালাম আলমুর সালীম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমি আপনারা দেখছেন আলোকে से विषय विस्तारित आलोचना शुन्य धारा प्रोग्राम सरल पते चोप रखन केवलम्रीसा थ जार सम्पर्हान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ कल रे आठटा पुन सम्प्रचार सकाल सारे देशे पीस टी बांगल्